বাংলা মানবতার সমাধান মুার কন বিশো হ আলহমদুলিল্লা রবীলাম ওসলাতফি লম্বাইলমুরসলিন নবীনা মহম্মী ওসাহাবি আজমাইন ওমন তবাহসানি ইউমদ্দিন আম্মা বাদ ফাউজ্লাহমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আল্লাহ ফকরবুল আলমিন মানব জাতিকে তারা জন্য সৃষ্টি করেছেন যারা আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকে আনুগত্য করে আল্লাপাক তাদেরকে ইহকাল পরকালে সম্মানিত করেন আর যারা আল্লাহ পাকের অবাধ্য না ফরমান তাদেরকে আল্লাহ পাক ইহ জগত অপদস্ত লাঞ্ছিত করেন আল্লাহ পাকের ক্রোধ গজব তাদের উপর হয় আর আখেরাতে তাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন সাল্লাত এবং সালাম নাজিল হুকেন এই মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ উপর যার মাধ্যমে আল্লাহ পাক আমাদের মতো অসংখ্য মানুষকে সঠিক পথের দিশা দান করেছে আমরা তফসিল করবো সুরাতুল হাকার এই সুরা রাসলাম মক্কী জীবনে নাজিল হয়েছে আর এতে বাহান্নটি আয়াত রয়েছে এই সুরাই আকিদার বিষয়বস্তু এবং কাফের মসজিদদের যেসব ত্রুটি ছিল আল্লাহ বিশ্বাস না উপরকালে অবিশ্বাস আল্লাহ অবিশ্বাস আল্লাহ পাকের কেউ অস্বীকার এই বিষয়গুলি বিশেষ করে উল্লেখ করা হয়েছে আর উপদেশ দেওয়া হয়েছে কিছু বিগত জাতির কাহিনী স্মরণ করিয়ে দিয়ে যাতে করে তাদের পথ তারা না ধরে কিন্তু তারপরেও আল্লাহ পাক তাদের ভাগ্যে ইমান ইসলাম নসিব করেনি অনেকের আর যারা সাঁত দিয়েছিল রাসুল উল্লাহ সাল্লা সালামের আল্লাহর দিনকে মেনে ছিল আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ পাকের স্বাদ করছেন আল আলহাকাতম আলহ আকাহ প্রথম আয়াতে হাক্কা শব্দটি রয়েছে তার পরের আয়াতও রয়েছে এই শব্দটি দিয়ে নামকরণ হয়েছে ইশুরা সুরাতুল হাক্কাহ আল্লাহ পাক বলছেন আল হকাহ মানে এমন এক ঘটনা যার ঘটে যাওয়া সুনিশ্চিত হক থেকে এই হাক্কা শব্দ এমন এক ঘটনা যা ঘটা সুনিশ্চিত মাল হাক্কা সে হাক্কা কি এ সুনিশ্চিত যা ঘটবে তা কি অমাদ মাল হাক্কা হেডাবি তুমি কি করে জানবে যে হাক্কা কি জিনিস যা সুনিশ্চিত ঘটবে সেটা কি জিনিস আলাপাক রসরুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছেন এই জন্য যে তোমার কাছে এই যা সুনিশ্চিত ঘটবে অর্থাৎ কেয়ামাত এটা জানার আর কোনো সূত্র নেই একমাত্র পাকের ওহি ছাড়া আল্লাহ পাকের ওহি ছাড়া কারো জানার কোনো ক্ষমতা নেই সে সম্পর্কে আল্লাহ পাক ওহি করেছেন রসরুল্লাহ সাল্লাহ সাল্লামকে কেয়ামতের লক্ষণগুলি সম্পর্কে কেয়ামত যে সুনিশ্চিত এই সম্পর্কে কিন্তু কেয়ামত কখন হবে সেটা আল্লাপাক একমাত্র নিজের সাথেই হাস রেখেছেন কাউকে এর জ্ঞান দান করেননি মহান আল্লাহ তারপর এরশাদ কছেন কাজরাবাদ সামুদ ও আদম বিল সামুদ সম্প্রদায় আর আদ সম্প্রদায় মিথ্যা মনে করেছিল অস্বীকার করেছিল এই মহাবিপদের দিবসকে আলকারিয়া এটাও একটি কেয়ামতের নাম যেই দিন বিপদ নেমে আসবে সেই দিনটিকে তারা মিথ্যা মনে করেছিল সুতরাং আল্লাহাকে এই জাতিগুলিকে ধ্বংস করেছেন আর তোমরাও হে কোরেশরা যদি আখেরাতকে কেয়ামতকে অস্বীকার করো তাহলে তোমাদের জন্য আজাবে এল্হী নাজিল হবে সামুদ সামুদাউলে কবি তাগিয়া সুতরাং সামুদ সম্প্রদায়ের কথা শোনো তাদেরকে ধ্বংস করা হয়েছিল ভয়ঙ্কর শব্দ দিয়ে তাগিয়া তাগা মানে হচ্ছে সীমাল করা আল্লাপ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন আতিয়া পক্ষান্তরে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে ঝড় দিয়ে আলহিম সাব আলাই আল আর আল্লা বলছেন যে এই ঝড় আল্লাহ পাক তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন মানে তাদের ওপর প্রবাহিত করেছিলেন সাবা লাল সাত রাত বা সামানিয়া আইয়াম আর আট দিন সাত রাত আট দিন ধরে এই ঝড হাওয়া প্রবাহিত ছিল বিনা কোনো বিরতি বিরামহীনভাবে হসুমন মানে বিরামহীনভাবে ফাতার আল কৌমাফি হাসার আহে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি সেই জাতিকে যদি দেখতে তাহলে দেখতে কেমন যে এই আল্লাহ আল্লাহাখের আজাবে তারা বিক্ষিপ্ত হয়ে পড়েছিল স্যার আহ মানুষ ধ্বংস হওয়ার পরে যদি পড়ে থাকে অথবা মারা যাওয়ার পরে পড়ে থাকে তাহলে একে সারা মানে কারো আছাড় খেয়ে পড়ে যাওয়া একে সার আহ বিক্ষিপ্ত ভাবে তুমি তাদেরকে পড়ে দেখতে এমন যে কান্না হম আজাজ ও নখলিন খাউিয়া তারাকে দেখে তোমাকে লাগতো যে এগুলি পুরাতন খেজুরের গাছের শুকনো কাণ্ড পুরাতন শুকনো খেজুর গাছের কাণ্ড পড়ে আছে খেজুর গাছ ধ্বংস হয়ে গেছে অনেক দিন আগেই ধ্বংস হয়েছে আর বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে খেজুর গাছের কাণ্ড ওই রকম মনে হচ্ছিলো এই মানুষগুলিকে অর্থাৎ এইসব লোক অত্যন্ত শক্তিশালী আর অত্যন্ত লম্বা আর দৈহিক গঠন তাদের খুব মজবুত ছিল আ সেগুলি যখন ধ্বংস হয়ে পড়েছিলো তো মনে হচ্ছে যে বড়ো বড়ো খেজুরের গাছ পড়ে আছে আর কখন পুরাতন যুগে সেই খেজুর গাছ হয়তো মরে গেছে তারপরে শুকিয়ে গেছে পুরাতন হয়ে গেছে ওই রকম হয়ে এরা ধ্বংস হয়ে পড়েছিলো আল্লাহর গজবে পাহাল তারা লহম এম বাকিয়া তাদের মধ্য থেকে কাউকে কি অবশিষ্ট দেখেছিলেন মানে একজনও কেউ কি প্রাণ রক্ষা করতে পেরেছিল বাঁচতে পেরেছিল কেউ বাঁচতে পারেনি সবগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন ওয়াজা আফিরাউন এ তো দুই জাতির কথা হলো তারপর আল্লাহ পাক ফেরাওন এবং ফেরাউনের সাথী সঙ্গীদের কথা বলছেন যে ফেরাউনও আসলো ওমান কাবলাহ আর তার পূর্বের জাতিরাও এসেছে ওয়াল মতা ফেকাত আর যেই জনপদকে উল্টিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ উল্টে পাল্টে ধ্বংস করেছে সেই জনপদের লোকেরাও এরা কি নিয়ে এসেছিল যা আবিল খাতি অর্থাৎ এরা পাপাচার নিয়ে এসেছিল পাপাচার নিয়ে এসেছিল অর্থ কি। অর্থাৎ ফেরাওন এবং ফেরাউনের পূর্বে যেসব আবদ্ধ জাতি ছিল আর যেই জনবস্তিকে উল্টে পাল্টে ধ্বংস করা হয়েছিল সেখানকার লোকেরা অর্থাৎ লৌত আলি সালামের জাতিরা এরা পাপিষ্ট হয়ে পড়েছিল পাপে লিপ্ত হয়েছিল এই পাপের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন ফাঁসাও রাসুল আর অব্বাহিম সুতরাং তাদের একটি পাপ ছিল যে তাদের প্রতিপালক রসুলকে তারা অমান্য করেছিল রাসুলের তারা নাফারমানি করেছিল আসা ও রাসুল আর আবহিম তাদের প্রতিপালকের রসুলের তারা বিরুদ্ধাচরণ করেছিলেন কঠিন রাবিয়া পাকড়াও আখজাতন আল্লাহ পাক পকড়াও করেছিলেন এইভাবে আল্লাহ পাক সমস্ত অবাধ্য জাতিকে যুগে যুগে ধ্বংস করেছেন এসব বলি সংক্ষেপে পাক মক্কার জীবনে নাজেল করেছেন রাসুল আল্লাহ সাল্লা আল্লাহ ইসলামের ওপর করে সুরুল্লাহ সাল্ল্লা সাল্লাম এই আয়াতগুলি পড়ে শোনান আরও মুশ্রিকদেরকে পরেসদেরকে আর তাদের চোখ খুলে এবং তারা চিন্তাশীল হয় যে এইরকম আমাদের যেন আবার নাম না হয় কিন্তু আল্লাহ যার ভাগ্যে হেদায়ত নসিব রাখেনি আর যে সচেষ্ট হয়নি আল্লাহ পাক তাকে কখনও হেদায়ত করবে না ইন্না লমা তাগাল মা হেমালনা ফিল জারিয়া নিঃসন্দেহে যখন পানি সীমাহীন বেড়ে গিয়েছিল তাগা মানে সীমা ছড়িয়ে যা পানি যখন সীমা ছড়িয়ে গিয়েছিল এটা কার উন্ম্মতের ঘটনার ক্ষেত্রে নু আলি সালামের উন্মতের ঘটনার ক্ষেত্রে আল্লাহাক বলছেন যে যখন নু আলী সালামের যুগে এই মহা বন্যা আসলো আর সীমাহীন পানি কোনো জায়গা শুকনো নেই যে শুকনোতে গিয়ে আশ্রয় নিবে এই আল্লাহ আল্লাহাকের নির্দেশে তৈরি করা পানিজাহাজ ছাড়া যা তৈরি করেছিলেন নু আলি সাল্লাম এন্না লম্বা তাকাল মাও আমি আল্লাহ যখন দেখলাম যে পানি সীমা ছড়িয়ে গেছে বন্যার হামালনা কুফিল জারিয়া তখন আমার অনুগ্রহে তোমাদেরকে জলজাহাজে আরোহণ করালাম তোমাদেরকে আরোহণ করালাম অর্থাৎ তোমাদের পূর্বপুরুষ ওই সব মমিনদেরকে মমিন নারী পুরুষদেরকে যারা আল্লাহ পাকে রসুল নুআলি সালামের প্রতি ইমান নিয়ে এসেছিল আর আল্লাহ পাক তাদেরকে এই আজাব থেকে রক্ষা করেছিলেন আর তাদেরই প্রজন্ম তোমরা তাদেরকেও যদি আল্লাহ ধ্বংস করে দিতেন না রক্ষা করতেন তাহলে তোমাদের অস্তিত্ব শেষ হয়ে যেত এই দিক থেকে তোমাদেরকেও যেন আল্লাপাক বলতে চাইছেন তোমাদের পূর্বপুরুষদেরকে যে আল্লাহ আজাব থেকে বাঁচিয়েছিলেন যার ফলে তোমরা আজকে পৃথিবীতে আসার সুযোগ পেয়েছ নাহলে তোমাদের কোনো অস্তিত্ব থাকতো না আল্লাহাক তারপর এরশাদ কোচন লে না যে আল্লাহ আলকম তাজা ওজন ও আইয়া জাতি করে এটিকে আমি তোমাদের জন্য উপদেশ স্বরূপ করে দিই এই নূ আলী সাল্লামের যুগের এই যে আল্লাহাকের আজাব নূ আলি সাল্লামের জাতির ওপর এটাকে যাতে করে আমি তোমাদের জন্য স্মারক হিসাবে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে দেখো তোমাদের কি আচরণ তোমরা কোন পথে রয়েছ নূ আলী সাল্লাম নবীর পথে রয়েছে। না কেন নুয়ালাইসালামের অবাধ্য জাতির পথে রয়েছে কুফরির পথে সির্কের পথে রয়েছে স্মরণ করিয়া দেওয়ার উদ্দেশ্যে উপদেশের উদ্দেশ্যে ও তাই এহা ওজন ওয়াইয়া আর যাতে সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে রাখতে পারে অর্থাৎ এই কোরআনের উপদেশগুলি শোনে রাখতে পারে আর শোনে অন্তরে নামাতে পারে আর অন্তর যাতে করে সাদরে গ্রহণ করতে পারে আল্লাহ পাক যেন প্রত্যেক মানুষকে ভালো কথা কোরআনে কেরিমের কথা কবুল করার তৌফিক দান করেন ফেয়েদা নফিখা ফিসুর নফখাতু আহেদা আল্লাহ পাক এই দুনিয়ার আজাবের পর আখেরাতে যে আজাব রয়েছে সে সম্পর্কে আল্লাহ বলছেন যে এই পৃথিবী ধ্বংস হবে আর যেই দিন বিচার দিবস কায়েম হবে ফাইজা নফেখা ফিসুর নফখাতু আহেদা স্মরণ করো যখন সিঙ্গাই একটি ফুক দেওয়া হবে ইসরাফিল আলিহালাম সিংঘায় একটি ফুঁক দেবেন ইশরাফিল আলিহালাম দুইটি ফুক দেবেন কিন্তু এখানে আল্লাহ ফাকর্ব একটি ফুকের কথা উল্লেখ করেছেন যে ফুকের মাধ্যমে এখন ক্যামত শুরু হয়ে যাবে পৃথিবী ধ্বংস হওয়া শুরু হয়ে যাবে আর পৃথিবী যেভাবে ধ্বংস হয় ধ্বংস হয়ে আবার পুনরুত্থান সব কিছু হবে বিস্তারিত এই ফুক সম্পর্কে এখানে আলোচনা করা হয়নি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফ সিরের দিকে ফিরে আসছি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 कत सुंदर पवित्र कुरान जीवन के आलोकित करते बला तक द्वारा তুলে ধরার হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবুদ জাকারিয়া জাহাঙ্গীর উপস্থাপনা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 সম্মানিত ভাতৃমণ্ডলই ফিরে আসে আমাদের তাফসিরের দিকে আমরা তাফসির করেছিলাম সুরাতুল হাক্কার সুরাতুল হাক্কার আয়ত নম্বর তেরো চোদ্দতে আল্লাহাকের সাদ করেছেন ফায়দান ওয়াহেদা ও হমেলা স্মরণ করো যখন সিংঘায় একটি ফুক দেওয়া হবে আর সেই সময় পৃথিবী এই জমিন ওয়ালজিবাল আর পাহাড় পর্বতমালা এগুলিকে উঠিয়ে নেওয়া হবে উৎক্ষিপ্ত করা হবে পৃথিবী আপন জায়গা থেকে স্থানচ্যুত হবে এ পাহাড় পর্বতমালা স্থানচ্যুত হবে দাকাতা ওয়াহেদা আর একটি আঘাতেই এসবকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এত বড়ো বড়ো বিশাল পৃথিবীর পাহাড় সবগুলিকেই যেদিন একটি সিংহায় ফোক দেওয়া হবে তাতেই সব কিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ ফাকর্বুল আলম তারপর বলছেন ফাইয়া ওয়াকা আতিল ওয়াকিয়া এই দিনেই এই সংগঠিতব্য ঘটনা ঘটবে অর্থাৎ যেই ভবিষ্যতে ঘটতে যাচ্ছে বড় ঘটনা ক্যামতের ঘটনা সেটা ঘটবে অর্থাৎ কেমত অনুষ্ঠিত হবে অনসাক্কাত ওয়াহিয়া আর আকাশ দীর্ণ বিদীর্ণ হবে ফাহিয়াইয়া ও মায়দিন ওয়াহিয়া সেই দিন আকাশ বাঁধন হারা বিক্ষিপ্ত হয়ে যাবে আকাশের বাঁধন ঢিলা হয়ে যাবে আর বিক্ষিপ্ত হয়ে যাবে আকাশ ধ্বংস হয়ে যাবে আল্লাহ ফক্রব্বুল আর বলছেন ওয়ালমালাক আল্লাহ আর যা ইহা আর ফেরিস্তারা থাকবে আকাশের আশেপাশে আর সরব্য কফিনিয়া আর হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার প্রতিপালকের আরো সেই দিন বহন করবে নিজেদের ওপর আট ফেরিস্তাউমিন তো ওরা আল্লাহ তহ ফিন কুম খাফিয়া স্মরণ করো ওই দিনকে যেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে আল্লাহর সামনে তোমাদেরকে পেশ করা হবে মানে হাজির করা হবে লিনকুম খাফিয়া তোমাদের পক্ষ থেকে কোনো কিছু যা করেছো। তোমাদের কোনো কাজ আল্লাহর ওপর গোপন থাকবে না আল্লাহ পাক থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারবে না সেই দিন এমন অবস্থা হবে যে ওই দিনে অস্বীকার করলে অস্বীকার করে লাভ নেই আল্লাহ বলছেন আলিয়মন আহতে আল্লাহ আহিম মুখে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিবেন আপনি এই জবান দিয়ে কথাই বলতে পারবেন না যখন এই সময়টা আসবে আর আগে হয় মিথ্যা বলছিলেন যে আল্লাহ এইগুলো করিনি অন্যায় করিনি অত অন্যায় করিনি কিন্তু আল্লাহ পাক যখন আপনাকে দেখবেন যে আপনি মিথ্যা কথা বলছেন আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবেন আপনার বাক শক্তি বন্ধ হয়ে যাবে অত কাল্লে মোনায় আর আমার সাথে তাদের হাতগুলি কথা বলবে অত স্বাদু আর জল লোহম তাদের পাঁ সাক্ষী দেবে অন্য আয়তে বলেছেন আল্লাহ ফাক রব্ব আলমিন যে এর চাইতে বেশি সাক্ষী রয়েছে তাদের হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে তাদের জবান ওয়ালিস না তো তাদের জবানও সাক্ষী দেবে ও জলুদহ মারাক আয়তে বলছেন তাদের শরীরের চামড়াও সাক্ষী দেবে গোটা দেহ সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে যদি আপনি আল্লাহর বিরুদ্ধ আচরণ করেন সুতরাং তখন অস্বীকার করার কিছু থাকবে না আল্লাহ আল্লাহাক এরশাদ করছেন যে ওই দিনে যেই দিন আল্লাহর সামনে তোমাদের হাজির করা হবে তোমাদের কোনো কাজই আল্লাহর ওপর গোপন থাকবে না স্পষ্ট থাকবে না ফা আম্মা মান অতিয়া কিতাবাহ আল্লাহাক বলছেন ওই দিনে মানুষ দুই ভাগে বিভক্ত হবে ফা আম্মা মান অতিয়া এক দল হবে যারা ডান হাতে আমল নামা পাবে সোনো যারা যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে কর্মলিপি তাদের ডান হস্তে দেওয়া হবে ফায়াকুল খুশিতে তারা বলবে হা এ নেও হাও মানে খুঁজ বা খুজু। এ লাও যেমন খুশির কোনো সংবাদ থাকলে স্কুল কলেজে পড়ে ছেলে আর রেজাল্ট পেয়েছে রেজাল্টের পেপার নিয়ে এসে বাড়ি এসে যদি ভালো রেজাল্ট হয় একবার বাপকে দেখাছে একবার মাকে দেখাচ্ছে বড়ো ভাই বোনদেরকে দেখাচ্ছে বন্ধু বান্ধবকে দেখাচ্ছে যে আমার ফলাফল রেজাল্ট কিন্তু যে ফেল করে ফেল করার এপোর্ট যখন আসে দের ওটাকে হয় লুকিয়ে রেখে দেয় আর না ফেলে দেবে হ্যাঁ কেম হতে নেই তাও করতে পারবে না যে আল্লাহর আমল নামা ফেলে দিবে হ্যাঁ বাম হাতে এসে তখন ছিঁড়ে ফেলে দিই ছিঁড়ে ফেলে দিয়ে যাবে কোথায় আল্লাহ পাক বলছেন যে আম্মা মানিয়া কিতাবাহু অক্ষান্তরে ওইসব লোকেরা যাদের ডান হাতে তাদের কর্মলিপি দেওয়া হবে ফায়াকুল তারা বলবে হাওম এই যে লও রু কিতাব আমার আমল নামাটি কর্মলিপিটি তোমরা পড়ো এমনি জানন্ত আননি মোলাকিন হিসাবিয়া আমার দৃঢ় বিশ্বাস ছিল এখানে জান মানে বিশ্বাস আমার বিশ্বাস ছিল যে আন্নি মোলাকিন হিসাবিয়া আমার হিসাবের সাথে জবাবদেহির সাথে আমাকে সাক্ষাৎ করিতে হবে আমাকে জবাবদেহির সম্মুখীন হতেই হবে এটা আমি বিশ্বাস করতাম আল্লাহ বিশ্বাসী ছিলাম পরকালে বিশ্বাসী ছিলাম জবাব দিতে হবে এক সময় জবাব দিতে হবে সেটা হচ্ছে আখের আজকে আমত আর কার সামনে জবাব দিতে হবে আল্লাহ পাকে সামনে তাই আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আর আখেরা তো বিশ্বাস ছিল ফাহু আফি এই সাথের রাদে আল্লাহ সুতরাং এই লোকেরা সম্মানজনক জীবন জীবনযাপন করবে এরা আনন্দময় জীবন জীবনযাপন করবে ফি ইসাতের রাদে এমন জীবন পাবে যাতে আনন্দিত হবে ফি জান্নাতিন আলিয়া সুউচ্চ জান্নাতে তার অবস্থান করবে কতুফুহা দানিয়া সেখানকার ফল নাগালেই থাকবে হাতের নাগালে ফল পাড়ার জন্য দাঁড়াতেও হবে না আর অন্য কোনো চেষ্টা চালাতেও হবে না বরং হাতের নাগালে থাকবে শুইলেও হাতের নাগালে বসলেও হাতের নাগালে যেখানে যাবে সেখানে কতু ফুহা কাতাফা একটা মানে ফল পাড়া গাছ থেকে আর দাঁড়িয়ে মানে নিকটবর্তী তো ফল পড়াটা তাদের জন্য এত সহজ হবে যে একেবারে নিকটবর্তী হাতের নাগালেই তাদের ফলমূল হবে পাকের পক্ষ থেকে তারপরে তাদেরকে নির্দেশ দেওয়া হবে কুলু খালিয়া তোমরা ভক্ষণ করতে থাকো তোমরা পান করতে থাকো তৃপ্তির সাথে। পূর্ণ তৃপ্তির সাথে তোমরা পানাহার করতে থাকো কি জন্য আল্লাহ এই নিয়ামত তোমাদের দিয়েছেন এ অনুগ্রহ করেছেন বিমা ফিল আইয়ামিল খালিয়া কারণ তোমরা অতীতকালে ভালো কর্ম করেছিলে ইমান দ্বার হয়ে সৎকর্মশীল হয়েছিলে অগ্রিম তোমরা কিছু তোমাদের আখেরাতের জন্য দুনিয়া থেকে সম্বল পাঠিয়েছিলে ফরোজ অজেব আদেই করেছিলিলে হারাম নাজাজ থেকে বেঁচেছিলি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছিলে আল্লাপদত্ত বিধান মোতাবেক জীবনযাপন করেছিলে সেই জন্য আল্লাহ পাখ্যের রহমত হয়েছে আর এই রহমতের ভিত্তিতেই তোমরা জান্নাত পেয়েছ তোমরা এখানে তৃপ্তির সাথে পানাহার করতে থাকো ও আম্মা মানিয়া কিতাব আহ বেশি আমল নামা দেওয়া হবে যাকে দেওয়া হবে তার আমল নামা মালে তখন বলবে যদি আমাকে আমার কর্মলিপি না দেওয়া হইত কি জন্য এটা আসলে আমার কাছে যদি নাই আসতো ওলাম আদরে মা হিসাব আর আমি হিসাব কি তা যদি নাই জানতাম এইরকম সংকটের সম্মুখীন যদি না হইতাম ইয়ালাই তাহা কান আতিল হাই হাই দুর্ভোগ যদি আমার মৃত্যুই শেষ হয়ে যেত অর্থাৎ যে প্রথম যে মৃত্যু হয়েছিল পৃথিবী থেকে আমি মৃত্যুবরণ করে এসেছিলাম সেটাই যদি আমার সমাপ্তি হয়তো। কানাতিল আতিল কাজিয়া সেইটাই আমার চোড়ান্ত ফয়সালা হইতো ওই মৃত্যুর পরে আর যদি আমাকে জীবিত না করা হইতো তাহলে আমি রক্ষা পেয়ে যেতাম ইয়ালাই তাহা কান কাজ এসব আকাঙ্ক্ষাই করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আর সেই সময় আকাঙ্ক্ষা পূরণ করবেন না কারণ দুনিয়া থেকে কিছু সম্বল নিয়ে যায়নি যার মাধ্যমে সে আল্লাহর আজাব থেকে রক্ষা পেতে পারে মাগনা আন্নি মালিয়া আল্লাহ পাক বলছেন যে বলবে সে যে আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না ধন সম্পদ আমার কোনো উপকার করল না অনেক ধন সম্পদের মালিক ছিল হালাকা আন্নি সুলতানিয়া এবং ক্ষমতার দাপটও ছিল সমাজ অথবা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল যেকোন রকমের ক্ষমতা থাক সেই দিন বলবে হালাকান্নে সুলতানিয়া আমার ক্ষমতা আধিপত্য আজকে নিঃশেষ হয়ে গেছে আল্লাহ ফাকরব্বুল্লা আলমীর পক্ষ থেকে নির্দেশ হবে খুজু হো একে ধরো আর ধরে একে বেধে দাও আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন শিকলাবদ্ধ করতে বলে খুজু হো ফাগুল্লুহ একে ধরো আর এর গলায় শিকল পড়িয়ে দাও তোমাল জাহিম আসাল্লু আর তারপর একে জাহান নামে নিক্ষেপ করে দাও জাহান নামে ছুড়ে দা আল্লাহ ফখর আলমিন এইরকম পাপিষ্টদের সম্পর্কে নির্দেশ দেবেন ফেরেস্তাদেরকে আর এই রকম লোককে জাহান নামে নিক্ষেপ করবে এখন আমাদের আলোচনা শেষ হয়েছে যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আপনারা করতে পারবেন আসসালামাইকুম হচ্ছে আমাদের মধ্যে কিছু দল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহামের জন্মদিবস পালন করে মিলাদুলনী বা ওইটাকে একটা ঈদের ও নাম দিয়েছে ঈদ এ মিলাদুলনী নিম সাল্লিম দুটো ঈদ দিয়েছেন ঈদ উল ফিতর আর ঈদ উল আবহা আল্লাহর পক্ষ থেকে তার রাসোর পক্ষ থেকে যদি আর কোন ঈদ উৎসব থাকতো তাহলে নবী সাল্লাহ আলিয়া দিয়ে যেতেন নবী সালামও দেননি তার চার খলিফাও দেননি তারপরে যেসব ওমাইয়া গোত্রের শাসকরা এসেন তারাও দেননি তবেইন তাবা তাবেইন চার ইমামের কেউ দেননি এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ তাদের যুগেও ওই জন্মবার্ষিকী পালন করা শুরু হয়নি জন্মবার্ষিকী প্রথম শুরু হয়েছে মেশরে যেটা শিয়া রাফেজি যারা ওবৈদি আসলে ইয়ুইদিদের সন্তান ছিল তারা ফাতেমি নয় নিজেদেরকে ফাতেমি বলতো এরা ওখানে প্রথম শুরু করে প্রথম জন্মবার্ষিকী পালন করা শুরু করে কয়েকটি তার মধ্যে এরা সৌরুল্লা সাল্লামের আলী ফাতেমা হাসান হোসেনের আর বর্তমান শাসকের তাদের যে যে শাসক হবে তার এসব শুরু করে তাহলে এই শিক্ষা তারা করতে থেকে পেল এই শিক্ষা মেশরে তাদের পাশাপাশি খ্রিস্টানরা বাস করতো তাই খ্রিস্টানদেরকে দেখল যে এরা পঁচিশে ডিসেম্বরে ঈসা আলি ইসালামের জন্মদিবস ক্রিসমাস করছে ওতে ওখান থেকে শিখে নিলে যে তোমরা যদি জন্মবার্ষিকী পালন করো ইসা আল ইসলামী তো আমাদের নবীন আমরা করব না তাহলে কোরআন থেকেও শিক্ষায় নেয়নি হাদিস থেকেও শেখায় নেয়নি খোলাফের আশাদিনের কাছেও শিখেনি চার এমামের কাছেও শিখেনি করোনমজাবে নেই এইভাবে যে কোন গুমরা পথভ্রষ্ট শাসকরা এই বিদাত চালু করেছে তাদের প্রভাবে এসব শুরু হয়েছে আর এটা ইসলাম থেকে শেখা নি সেটা বিজাতির কাছ থেকে শেখা হয় সুতরাং কারও জন্মবার্ষিক পালন করা ইসলামে নেই আপনার নিজেরও নেই আপনার স্ত্রীর ছেলে মেয়েদেরও নেই এমনকি রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামেরও জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এসব পালন করা ইসলামে নেই এখানেই সময় শেষ এসেছে আল্লাহ পাক রবুল আলম যেন আমাদের নেকামুল কবুল করেন সহি আকিদা গ্রহণের তৌফিক দান করেন রসুলের সন্ন্যত মোতাবেক জীবন গড়া তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন জন্নত করেন ও সলাল মহম্মদ ওয়াল আলী ও রে কনশর ও যার বেলা শাদু হল ফুল আয় রে সম্লাহ রে কন মল বেশ হ্যাঁ আল্লাহ রুবেলা শাদু হেলা কৌ জিও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 जगत दान अर्थ पर आई अल बैंक छाचल শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খৌড় এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি মানবতার সমাধান